السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت এখানে উল্লেখিত হয়েছে তারি মাসদার ইনফিতার এই সুরাতেও আল্লাহ ফাকর্ব আলমিন আখেরাত কেয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন এবং মানুষকে সজাগ করেছেন যাতে করে তার আল্লাহর প্রতি মাননি আসে রাসুলের প্রতি মাননি আসে এবং আখেরাত চিন্তাশীল হয় এই সোরা নবী কামিব সাল্লা সাল্লামের মক্কি জীবন নাজল হয়েছে এতে রয়েছে। আল্লাহ করেছেন উনি আল্লাপের স্মরণ করো মানুষ যখন আকাশ ফেটে যাবে ওয়াই কওয়াক এবং আর যখন তারকাগুলি ঝরে পড়বে ইনতা মানে ঝরে পড়ে যাওয়া তারকাগুলি ঝরে পড়বে পৃথিবী যখন ধ্বংস হবে সিং গায় দেওয়া হবে তখন এই তারকাগুলি ঝরে ফুড়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আকাশ ফেটে যাবে বিদীর্ণ হবে ওই দাল বিহার ও আর সাগরগুলিকে যখন করে ওই দাল কবুর ও বেরাত আর যখন কবরস্থ মানুষকে ওঠানো হবে কবরকে বসেরা মানে হচ্ছে কোনো কিছুকে সরিয়ে দেওয়া আর সরিয়ে দিয়ে কিছু বের করা তো ওইদাল কবর অবস্থার অর্থাৎ কবরস্থ মানুষকে যখন উঠানো হবে আল্লাহ ফাকবুল আলমিন কবর থেকে মানুষকে উঠাবেন কবর প্রত্যেকের ফেটে উঠবে আর আসরুল্লা সালাহসাল্লামের একটি হাদিস রয়েছে আনা আউআ তনশাক আনহুল আর দ আমি সর্বপ্রথম ব্যক্তি যার কবরের মাটি প্রথম ফেটে উঠবে কবর থেকে মানুষ উঠবে এটা দ্বিতীয় চিংঘায় ফুকের পরই आल्लापा जो कबर थे मानूष उठबिवसित आलेमत नख प्रत्येक व्यक्ति मा कदमी आगे पाठ आखरा पेड़े आल्ला पचास की पाठिएल पाठे इमान पाठे और भलो अमल पाठे ना कुफुरी शिक्ष पाठिए पाप पापाचार पाठिएणार बोझा पाठ জানতে পারো আখারাত আর যা পিছনে ছেড়ে এসছে অর্থাৎ পাপ হচ্ছে পৃথিবীতে তাহলে পাপের বোঝা আসতে আছে সেই দিন জানতে পারবে যে আমি তো এতগুলি পাপ করে আসিনি এত পাপ করতে গিয়ে আসলো আচ্ছা ও সিনেমা হল ইনকাম সোর্স হিসেবে ছেলে মেয়েদের সুদের টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে রেখে এসেছিল করা জমি ছেলে মেয়েদের জন্য রেখে এসেছিল সির্কের দায়ী ছিল বিদাতের দায়ী ছিল বিদাতের দিকে আহ্বান করে এসছে হাজার হাজার লোক তার বক্তব্যের জন্য গুমরা পথ ভ্রষ্ট হয়েছে আর তার অনেক ভক্ত ছিল যারা মানুষকে গুমরা করেছে তার ফলে এই সিলসিলা গোনার চলতেই থাকবে চলতে থাকবে যত লোক সিরক বিদাত করে যত লোক পাপ করবে একটা করে ভাগ আসতে থাকবে এই লোকের উপর এটাকে বলা হয়েছে ওয়াক খারাপ পেছনে যা ছেড়ে তাও দেখতে পাবে ইনসান মা আল্লাপাক বিশেষ করে কাফের মুশরেক এই রকম মানুষকে মদন করছেন এখানে কারণ মমিন প্রতারিত নাই পৃথিবীতে মমিন দুনিয়াকে কামড়ে ধরে দুনিয়ামুখী নয় যে সত্যিকার অর্থে মোমিন আল্লাহ পরে বিশ্বাসী ওই মানুষ যার আখেরাতের কোন প্রস্তুতি নেই তার ইমানের দাবি শুধু মিছামিছি দাবি রকম মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন যারা কুফুরীর অবস্থায় শিরকের অবস্থায় রয়েছে অথবা একেবারে গাফিল হয়ে রয়েছে ভবিষ্যতে কি হবে আমার আমি আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন আর কোথায় যাব কোনো কিছুই চিন্তা করার সময় তার হলো না হে মানুষ মা রে কাল করিম তোমার সম্মানিত সম্পর্কে তোমাকে কোন জিনিসটা ধোকাই ফেলে রেখেছে আল্লাহ ফাকর্বুল আলমিন যিনি রব্বে করিম মহান প্রতিপালক তার সম্পর্কে কোন জিনিসটা তোমাকে প্রতারণায় ফেলে রেখেছে এইরকম ধোকাতে পড়ে আছো কেন দুনিয়ায় চিরকাল থাকবে এই ধন সম্পদ তোমার সাথে যাবে পাপ করছো কার জন্য ছেলে মেয়ের জন্য না আল্লাহ তো তিনি সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাঁসাউাকা আর তোমাকে সুঠাম করেছেন আল্লাহাক কত সুন্দরকে আল্লাহাক সৃষ্টি করেছেন তারপরে শরীরের মধ্যে ভারসাম্য রয়েছে ভারসাম্য যদি না থাকতো ভারসাম্য হারিয়ে ফেলতেন তাহলে না আপনি কাজকর্ম করতে পারতেন অতপর আল্লাহ করেছেন ভারসাম্য পূর্ণ এই নিয়ামাক এবং সেই আল্লাহ যেই আকৃতিতে চেয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে জড়িয়ে দিয়েছেন অর্থাৎ তোমাকে যেইরকম আকৃতি দেওয়ার ইচ্ছা করেছে সেই আকৃতি আল্লাহ পাক তোমাকে দান করেছেন এই আয়তের তস্তির কি একটা তস্তির এই করা হয়েছে যে আল্লাহাক তোমাকে যে আকৃতিটা দিয়েছেন সেটা যেমন ইচ্ছা করেছেন কখনো বাপের মতো করেছেন কোন কাউকে কোনো কাউকে মায়ের মতো করেছেন কেউ বাপের মতো নাম মায়ের মতো নাম নানার মতো দাদার মতো হয়েছে খালার মতো হয়েছে মামার মতো হয়েছে পূর্বপুরুষে কেউ ছিল হয়তো ওর কাছাকাছি গিয়েছে বংশের যারা আসে বাপের সাথে মিললে মায়ের সাথে দাদা দাদি যাদের কাছে কারোর সাথে চেহারা মিললে আবার রঙের দিক থেকে বনের দিক থেকে যেইভাবে যেই রূপ আল্লাহ দিতে চাই কালো করেছেন সাদা করেছেন আল্লাহ পাকের ইচ্ছা খাটো করেছেন লম্বা করেছেন আল্লাহ আল্লাহাকের ইচ্ছা যেইভাবে আল্লাহ চেয়েছেন তোমাকে আল্লাহ পাক এই গঠন দান করেছেন আবার খোঁড়া করেছেন না সব অঙ্গ ঠিক আছে আল্লাহাক বলে যেইভাবে চেয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কশ্চিন কালো নয় মানে তোমাদের এই ধারণা যে পরকাল হবে না আল্লাহ পাক নেই অথবা পাক হিসাব নেবেন না আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে না এইরকম ধারণা রাখিও না তোকে যে বোন আবিদিন বরং তোমরা প্রতিদানকে তোমরা মিথ্যা মনে করছো দিন মানে হচ্ছে এখানে দিন মানে একই রকমের লিখা দিন মানে জীবন বিধান নয় দিন মানে ধর্ম ইন্দা দিন আইন্দা আল্লাহুল ইসলাম মানে দিন মানে জীবনবিধান দিন ইসলাম কিন্তু এখানে দিন মানে হচ্ছে আল জাজা মালিক অমৃ তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করতি অস্বীকার করতি ওয়াইনা আলাইকুম কিন্তু শুনে রাখো যে তোমাদের ওপর সুরক্ষাকারী নিযুক্ত করা রয়েছে আল্লাহ পাকের ফেরস্তা তোমাদের কাজ কর্মের সব কিছু করা হচ্ছে নোট করছেন সুরক্ষাকারী তারা বড়ই সম্মানিত কারিমের বহু বচন কাঁতে কাঁতে বহু বচন তারা লেখক বৃন্দ সম্মানিত লেখক বৃন্দ তারা ইয়ালুন এবং তোমরা যা কিছু করো তাঁরা জানে অর্থাৎ তারা নোট করি তাদের কাছে খবর আছে এবং তারা নোট করে আমার কাছে পেশ করে ইন্নাল আবরালাহি নাইম সুতরাং এই ইমান এবং আমলের ভিত্তিতে ইমান আমল যদি ভালো হয় তাহলে অবস্থা কী হবে আর যদি ইমানের জায়গায় কুপুরি সির থেকে থাকে ভালো আমলের জায়গায় পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া পাপ যদি তোমরা রেকর্ড করার সুযোগ দাও এই কেরামান কাহ সম্মানিত লেখকবৃন্দকে তাহলে শুনে রাখো তোমাদের কি হবে ইন্নাল আবর আল্লাহফি নাঈম নিঃসন্দেহে যারা সৎকর্মশীল তারা নিয়ামতের মাঝে থাকবে জান্নাতের লাফি নিয়ামতালিম আর যারা পাপিষ্ট তারা জাহান্নামে বসবাস করবে তারা প্রবেশ করবে সেই বিচার দিবসে বা প্রতিদান দিবসে জাহান্নামে অমাহিন আর তারা এই জাহান্নাম থেকে উধাও হইতে পারবে না অমা আদরাক আর হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাকে কোন বস্তু জানাবে যে প্রতিদান দিবস কী প্রতিদান দিবস আখেরাত পরকাল বিচার দিবস সেটা কি কী করে জানবে যদি আমি আল্লাহ না জানাই তাই জানাবার জন্য তোমাকে এবং মানব জাতিকে তোমার মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আমি আল কোরআন নাজেল করেছি সোম্মা মা আদরাকা মায়ামুদ্দিন অতপর আবার বলছি মা আদ্রাকা হে নবী তুমি কি করেই জানবে তোমাকে কোন বস্তুটা জানাবে মা ইয়মুদ্দিন যে প্রতিদান দিবস কী ফসুল্লি নফসিন সে আহ ওয়াল্লাম আমরো ইয়মা এজল্লিল্লা সেই দিনটা এমন হবে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছুর ক্ষমতা রাখবে না কোনো ব্যক্তির সাহায্য করার ক্ষেত্রে কোনো মালিকানা রাখবে না সেখানে কোনো মালিক থাকবে না একমাত্র মালিক হবেন আল্লাহ পাক রব্বুল আলম ওল আমর ইয়মা এজল্লিল্লাহ সমস্ত কর্তৃত্ব হবে সেই দিন একমাত্র আল্লাহ পাকের জণ্ড আল্লাহ পাক রব্লুল্লা আলমিন অন্য এত সাদ করেছেন যে কেমতের দিনে আল্লাপা ঘোষণা করবে লেমানিল মুলকুল আজকে রাজত্ব কার রয়েছে আধিপত্য কার রয়েছে কার আদেশ নিষেধ চলবে বলো লেমানিল শাসকরা কোথায় পৃথিবীর রাজাধি রাজারা লেমানিল মুলকুল ইয় ছাড়া আসবে না শব্দ না চুপ সমস্ত মানুষ আল্লাপের পক্ষ থেকে তারপরে আওয়াজ আসবে লিল্লাহল ওয়াহেদিল কাহার আজকে রাজত্ব একমাত্র সেই আল্লাহর এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসবো আবার কালের এগুলি সব নেশাদার দ্রব্য ইবাদতের প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া देख किषिम रविवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार विड़े चार बीस टी बांगल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 পরবর্তী অনুষ্ঠান সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসির করছিলাম সুরায়িতারের আর সুর ফিতার তফসিরের আমরা সমাপ্তিতে পৌঁছেছি তারপর আমরা ইনশা আল্লাহ শুরু করব সুরাতুল মুতা আল্লাহের সাদ করছেন ইসমিল্লা রহমান এই সুরা নবী করিম সাল্লামের উপর মক্খী জীবনে নাজল করেছেন আর কেউ কেউ বলেছেন যে এর কয়েকটি আয়াত মক্খী শেষ দিগের আর বাকি প্রথম অংশ মাদানী আল্লাহ আলম এই সুরাই ছত্রিশটি আয়াতবস্তর সালা ওই সব লোকদের কথা উল্লেখ করেছেন যারা দাড়ি মেরে থাকে মানুষের হক নষ্ট করে থাকে মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াইলুল্ল মোতা ঠকবাসদের জন্য দুর্ভোগ রয়েছে ঠকামি করা দাড়ি মারা ওয়াইলুল্লিল মুতা দুর্ভোগ রয়েছে ঠকবাজদের জন্য বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ঠকবাজদের জন্য ঠকবাজ কারা ওই সব লোকেরা যারা মানুষকে মেপে দিলে পূর্ণ মাত্রায় নেই আল আনাস্তফুন যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পূর্ণ মাত্রায় নেইফুন যখন মাপে ইকালা মানে মেপে নেয়া নিজে নেওয়া আল্লাহ বলছেন আল্লা জি না আলা নাস যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন ইয়াস্তা ফোন পুরোপুরি নেই অর্থাৎ বেশি করে একটু দাঁড়িয়ে ঝুঁকিয়ে নেওয়ার চেষ্টা করে ওয়াজেরুন আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেই। মেপে দেয় ওজন করে দেই। কেন আল্লাহ বললেন কারণ মাপার পদ্ধতি হচ্ছে দুই রকম এক হচ্ছে পাত্রে মাপা কাঠাই অথবা কোন পাত্রে মেপে দাও এটাকে আরবিতে কাইল বলা হয় আর আরেকটা হচ্ছে দাঁড়িপাল্লায় মাফা যেটাকে ওজন বলা হয় তো তারা পাত্রে মেপে দিক অথবা কোনো দাঁড়িপাল্লায় মেপে দিক যখন তারা দেই কাউকে যুগ সেরুন তখন কম দিয়ে থাকে দাঁড়ি মারে তখন আলা এজন্য তারা কি এই বিশ্বাস রাখে না যে উলায় কান্না হাবে ওসুন এদেরকে অবশ্যই উঠানো হবে এদেরকে পুনরুত্থিত করা হবে লিওমিন আজিম মহাদিবসের উদ্দেশ্যে এামতের দিনকে আল্লাপাক ইয়মুন আজিম বলেছেন যেটি মহাদিবস হবে মহা সংকটের দিবস হবে আল্লাপাকের আজাবের দিবস হবে গোনাগারদের জন্য পাপিষ্টদের জন্য আর সৎকর্মশীল যারা তাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন তার রহমতে পাক এই আজাব থেকে রক্ষা করবেন তারপর আল্লাহ পাকে সাদ করছেন যে এই মহাদিবস হচ্ছে কোমন্না সব আলমিন যেই দিন মানব জাতি বিশ্ব জাহানের প্রতিপালকের উদ্দেশ্যে দণ্ডাই মানা হবে আল্লাহ পাকে সামনে হাজির হবে কাল্লা না মানে এই ধারণা ঠিক নাই যে উঠানো হবে না জবাবদেহী করতে হবে না ভুল কথা ইন্না কিতাব আল ফুজার ইজি নিঃসন্দেহে পাপিষ্টদের আমল নামা সিজিনে হবে সিজ্জিনে এমন একটি জায়গা যেখানে কাফের মুশ্রিক আর পাপিষ্ট গোনাগার যারা জান নামি তাদের আত্মাকে তাদের মৃত্যুর পরে নিয়ে যে রাখা হয় তাফসির কারা বলেছেন যে এটা জমিনের নিচে আছে অল্লাহ আলমা সিজ্জিন হে নবী তুমি জানবি কি করে তোমাকে কোন বস্তু জানাবে যে সিজ্জিন কি কিতাব উম মারকুম এ হচ্ছে কিতাব উমের দুটি তফসির করা হয়েছে একটি হচ্ছে শিলমহরকৃত কিতাব কিতাব মানে হচ্ছে কিতাব লেখনি। আর মারকুম মানে সিল সিলমোহর করা এমন আমল নামা যে আমল নামাকে কেউ খুলতে পারবে না যে খুলে কেউ কমাইয়ে দিবে বাড়িয়ে দিবে জুলুম হয়ে গেল বেশি এইরকম কিছু হবে না আর কিছু সংযোজন করিয়ে দিলো ঘাটতি করিয়ে দিল না মারকুম তা সিলমোহরকৃত হবে যখন মানুষ মারা গেল সিল মোহর লাগিয়ে রেখে দেওয়া হবে তার জন্য এটাকে খোলা হবে ওই যে সৌফ খোলা হবে বিচার দিবসে আর কেউ খুলতে পারবে না আল্লাহ পাকের সামনে আর মের প্রসিদ্ধ যেটা তফসির সেটা হচ্ছে মকতু লিখিত কিতাব এই আমল নামা লিখিত যা লিখে রাখা আছে সেই দিন দুর্ভোগ হবে মিথ্যাবাদীদের জন্য যারা মিথ্যা প্রতিপন্নকারী যারা অস্বীকার করেছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন আবিদিন কারা মোকেজ দেবিনেবিন ওরা যারা প্রতিদান দিবসকে অস্বীকার করত অমান্য করত সবচেয়ে তো বড় মিথ্যুক এবং মিথ্যা প্রতিপন্নকারী প্রত্যাখ্যানকারী অস্বীকারী হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে আল্লাহর আল্লাহ অস্বীকার করে রাসুলকে অস্বীকার করে কোরআনিকিমকে অস্বীকার করে আল্লাহর কিতাব মানতে অথবা পরকালকে অস্বীকার করে তে আল্লাহ বলছেন যে মোকাজি ওরা যারা বিচার দিবসকে বা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে অমায়কাজেবহি ই মৌতাদিন আসিম আর এই প্রতিদান দিবসকে একমাত্র সেই অস্বীকার করতে পারে অমান্য করতে পারে যে হচ্ছে সীমালঙ্গনকারী মৌতাদিন আসিম আর যে হচ্ছে পাপিষ্ট পাপিষ্ট আর সীমালঙ্গনকারী অস্বীকার করে ভালো মানুষ কেউ পরকালকে অস্বীকার করবে না এদের আতলাহে আয়াত না কারণ এদেরকে যখন আমার আয়াত পড়ে শোনানো হইতো আমিয়ার রসুলগানের মাধ্যমে অথবা দিনের দায়িতের মাধ্যমে আল্লাহ রয়াত পড়ে শোনানো মানে কোরআানে তফসির ইসলামিক আলোচনা শোনানো হয়তো তখন বলতো আসা আতিরুলরা বলতো এই কথা আর প্রাচীন যুগের মুশ্রিকরা যুগে তারাও এই ধরনের কথাবার্তা বলতো আর এই কথাই হচ্ছে যারা বিদিন তাদের কি বলতো কোরআনে করিম সম্পর্কে আসাতিরুল আতিরুল আউয়ালিন পূর্ব যুগের লোকদের উপকথা উপন্যাস মিথ্যা কথা কাল্লা কখনো না কখনো এটি মানুষের তৈরি করা নয় আর এটা কোনো নয়ের কালামা জঙ্গলে গেছে মরিচা ধরে গেছে নবী কার্ল বলেছেন মানুষ যখন পাপ করে একটা পাপ করলে একটা কালো দাগ হয়ে যায় এটি দয়ের দুটো করেন আবার দুটো এই করে যত পাপ হইতে থাকে একটা করে কালো দাগ হইতে হইতে একবারে পুরো হৃদয়টাকে ঘিরে ফেলে এই কালো দাগে নাত আলী হেন সৌদা এই করে পুরোটাকে ঘের নাই ফাজ রান এটাই হচ্ছে কোরআনের ভাষায় রান অর্থাৎ অন্তরের মরিচা পাপের মরিচা কাল্লা ইনহমান রব্লা মাহাজুবন কস্তিন কালেও না বরং তাদের রবের থেকে সেই দিন বিচার দিবসে তাদেরকে আড়ালে করে দেওয়া হবে আল্লাহকে দেখতে পাবে না আল্লাপাকে রহমত পাবে না আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না কোন সংশোধনের সুযোগ পাবে না এই কাফের বসে যারা পরকালে অবিশ্বাসী ছিল সোম্মাই জাহিম অতপর অবশ্যই তারা জাহান নামে প্রবেশ করবে তারপরে বলা হবে তাদেরকে এই তো জাহান্নাম যাকে তোমরা মিথ্যা মনে করতে কাল্লা কোশ্চিন কালো নাই অবশ্যই কিয়ামত হবে আর শুনে রাখো নেক লোকদের অবস্থা ইন্না কিতাবাল আবরাল ইল্লি নিশ্চয়ই নেক লোকদের আমল নামা ইলি ইনে হবে আলাই আলু থেকে উচ্চ স্থান ইনাকলিউন কি করে জানবে যে ইন কি হচ্ছে রেকর্ড করে রেখেছেন ফেরেস্তারা ইয়াসাদ মকার এই আমল নামার কাছে যে এই যে কর্মলিপি এর কাছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মালায়কা ফেরিস্তাগন উপস্থিত থাকবেন তার হাজির থাকবে আল্লাহ পাক তারপরে বলছেন লোকেরা বরালে অবস্থান করবে উচ্চ উচ্চ আসনে তারা দেখতে থাকবে নাইম এবং তাদের চেহারায় তুমি নিয়ামতের অর্থাৎ ভোগ বিলাসের সজীবতা দেখতে পাবে সতেজতা দেখতে পাবে চেহারা দেখলেই যারা সচ্ছল যারা সুখী চেহারা দেখলেই বোঝা যায় যে সুখী মানুষ ইউসকাউনাম রাহিক ই মখতুম দুনিয়াতেই যদি এরকম হয় তাহলে হবে আর তাদেরকে পান করানো হবে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা খেতাম যার শেষটা হবে কস্তুরির সুগন্ধি শেষখানে পান করবে পান করে যখন শেষ করে রাখবে কস্তুরির মৃগ যে সুগন্ধি রয়েছে আর কেউ কেউ বলেছেন যে খেতাম তার মোহর লাগা থাকবে কস্তুরি দ্বারা মোহর লাগানো থাকবে সেই স্বর্গীয় সুধাই ফালিয়াতে নাফাসেল মোতানা ফেসন এই সম্পর্কেই যেন প্রতিযোগিতাকারী দেয়া প্রতিযোগিতা করে এতে প্রতিযোগিতা হওয়া উচিত কম্পিটিশন হওয়া উচিত অমেজা জহমিন তসনিম আর তাতে সংমিশ্রণ থাকবে তসনিম ঝর্ণার পানীয় আইন এমন এক ঝর্ণা ইসব এহাল মকররা বোন যেখানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে আজরা ইন্দিন আজরাম কিন্তু যারা অপরাধী ওরা মমিনদেরকে নিয়ে পৃথিবীতে হাসা হাসি করতো দুর্বল মুসলিমদেরকে নিয়ে রসুল্লাহামের জামানের মক্কাই কাফের মুশ্রেক নেতারা ঠাট্টা বিদ্রুপ করত উপহাস করত ওইজা মারুবহীম এটা গাঁম আর যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করে তখন চোখ টিপে ইশারা করে চোখ টিপে ইশারা করেও ঠাট্টা মজাক করে হেউ প্রতিপন্ন করে কালাবু এলা কালাবু ফ আর যখন পৃথিবীতে তারা নিজ পরিবারের কাছে ফিরে আসতো তাদের দাপটের শেষ ছিল না আর আনন্দের শেষ ছিল না বড় আনন্দের সাথে ফিরে আসতো যে খুব সুখের জীবন কাটাচ্ছে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই আর সুখের জীবন আখেরার সম্পর্কে কোনো চিন্তা নেই ভবিষ্যৎ অন্ধকার ওয়াইজার আহম কাল ইন নাহা উল্ল আর যখন মমিন মুসলিমদেরকে দেখত তখন বলতো এরাই তো পথভ্রষ্ট এরা কট্টরপন্থী এরা হচ্ছে মৌলবাদী এরাই সর্বনাশ করছে এরাই কিন্তু কিছু লোক ধর্মের নাম বিভ্রান্ত হয়েছে সেটা ইসলাম কখনো সমর্থন করে না সেটা পৃথক ব্যাপার কিন্তু ধার্মিক লোক দেখলে এমন কথা বলা যেগুলি দ্বারা তাদের সাথে উপহাস করা অথবা তাদের প্রতিপন্ন করা এটা হচ্ছে আল্লাহ চরিত্র হেসেছিলেন অমিন মুসলিমদের ওপর আজকে এই লোকেরা যারা ইমানদার এরা কাফেরদেরকে দের কে নিয়ে হাসাহাসি করবে জাহান নামে জ্বলছে এদেরকে নিয়ে হাসাহাসি করবে খুশি হবে দেখো দেখো এরা আমাদের জ্বলছে আলহামদুল্লাহ এবং তারা উচ্চ আসনে দেখতে কাফেররা যা করতো তার আর সব পেলে তো আল্লাহ পাক তখন ঘোষণা করবে এই কাফেররা পৃথিবীতে যা করতে কুফরি পাপ তার বদলা পেয়েছে তো জাহান্নামে এই কথা আল্লাহর পক্ষ থেকে বলা হবে اما در تفسیر سوره متففین رسشولو وصلی الله علی محمد و علی اله و الله ربي اشرق النور بقلبي ما لا قلب الشروحاتي ملء الله دربي يا لسعدي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 আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর सब चेबजनक सर्वोच्च मुनाफा दी कूलान तथ्य बोले नम्बर जरा आल्लर रास्ते सम्पद व्यय करदाहरण शान जेटी बृद्धि प्रत्येक जाके इच्छा बृद्धि कर दें जो आनी दे आल्ला रास्ते व्यय करें रिटार्न पाशो गुण बस व्यावसायिक भाषा आबे सत्तर हजार परसेंट আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান